দেখুন ক্রিয়ার গাইডেন্স প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিজ টিভি বাংলায় সলিউশন ফর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 आर, आर एक हलो जानेल करना ये सब चेसि खराब यह मकदूबालहिम होल ना जानल दल विभ्रांत जरा क्या करना चले शाहवत पिछने शाहवात अर्थात प्रवृत्ति जेमन खा दाव फूर्ती करो दुनिया मस्त बड़ो ता एर पिछने छुटे दुनिया का मजा लेलो दुनिया तो मारिया है তারা এই পথে চলে মনে যে আনন্দ ফুর্তি করতে চায় পৃথিবীতে আজকের পৃথিবীর দিকে তাকালে ব্যক্তি স্বাধীনতার নামে যা ইচ্ছা সব করা হচ্ছে মনের যত ভোগ বিলাস মনের ভিতরে আসে সবকিছু চরিতার্থ করা হচ্ছে মদ খেতে ইচ্ছে হলে মদ খাওয়া হচ্ছে ব্যবিচার করতে ইচ্ছে হলে ব্যবিচার করা হচ্ছে জুলম করতে ইচ্ছে হলে জুলম করা হচ্ছে হারাম খাওয়ার ইচ্ছে হলে হারাম আর কোনষাট নম্বর আয়তাল্লাহ বলেছেন হখনাফামিমিম হলফুন নবীদের পরে একদল লোক এসেছে যারা সলাৎগ গুলিকে করে দিয়েছে অথবা শাহওয়াত আর শাহাতের পেছনে ছুটে চলেছে মনের প্রবৃত্তি মনে যা চায় সেটার পিছনে তারা ছুটে চলেছে বলেছেন এদের অবস্থা হলো এরা শুধু ভোগ আর ভোগ ছায় এদের ভোগের পেয়ালা উপচে পড়ে শুধু ভোগ ইয়ামাত্রাউন এরা ভোগ করে চলেছে আর আর খায় তো চতুষ্পন্তুর মতো খায় চতুষ্প্যন্তুর যেমন জীবনে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই শুধু খাওয়া পান করা এটার জন্য সে বেঁচে থাকে এরাও চতুষ্্যন্তু হয়ে গেছে মানুষ হয়েও আমরাও যদি তাদের মতো ওইভাবেই খেতে চাই প্রবৃত্তির পূজা ভোগ বিলাসিতার জীবন চাই তাহলে তো ইহুদিদেরও গজবের ভাগ নিতে হবে যাহার নামে যেতে হবে নওয়জ্লাহমিন আর যারা খ্রিস্টান তারা কিন্তু দুনিয়ার ভোগ বিলাসিতার পেছনে ছুটে নেয় শাহওয়াতের পেছনে ছুটে নেয় শাহওয়াত আর বিশব্দ শাহওয়াত মানে হলো নবসের কামনা মনের কামনা যৌন কামনা মানুষের যেই ক্ষুধা ক্ষুধার কামনা মানুষের যে পিপাসা মানুষের যে স্বরিপুর যে দাবিগুলো আছে এসব কিছু এগুলি হলো শাহওয়াত আর এগুলির পেছনে ইহুদিরাই চলে বেশি মুসলিমদের মধ্যে যারা তাদের অনুসারী হয়েছে এরাও শাহওয়াতের পিছনে ছুটেছে এদের পরিণতি ইহুদিদের মতো হবে আর খ্রিস্টানরা চলে সুবহাতের পেছনে সুবহাত হলো ধর্মের মতো দেখতে কিন্তু সেটা ধর্ম নয় দেখতে এবাদতের মতো এই জন্য খ্রিস্টানরা ওটাকে আবাদত মনে করে জীবনপাত করে সেটা করছে কিন্তু আসলে ওটা আবাদত নয় দেখতে শুনতে মনে হয় যেন এটা জিকির এই জিকির করলে মনে হয় আল্লাহ খুশি হবেন দেখতে শুনতে মনে হয় এই কাজটি মনে হয় যেন একটি আল্লাহর প্রিয় জিনিস আল্লাহর ইবাদত আসলে সেটি আল্লাহর ইবাদত নয় দেখতে শুনতে মনে হবে যেন এটি আল্লাহর শ্রদ্ধা আল্লাহ নবীর শ্রদ্ধা অথচ সেটি আল্লাহরও শ্রদ্ধা নয় আল্লাহ নবীরও শ্রদ্ধার বিষয় নয় যেমন তারা ঈসা আলাহিসামকে আল্লাহ বলছে তারা ভেবেছে এটা ঈসা আলাই সালামকে বিরাট মর্যাদা দেওয়া হলো আসলে খেয়েছে আমার ওদের একদল বলছে ঈসা আলাহাম পুত্র তিনি সব গুণা খাতা যাতে ক্ষমা হয়ে যায় এই জীবন দিয়েছেন ওদের কাছে মনে হয়েছে এইভাবে বলে বুঝি ঈসা আল্লাহ সাল্লামকে অনেক সম্মানিত করলাম আসলে ওটা সম্মানিত করা হলো না ওটা অপমানিত করা হলো আসলে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 ওরা মনে করে সন্ন্যাসী হয়ে যাওয়া এটা তো অনেক ভালো তাদের কাছে মনে হয় যেন এটা একটা সংসার ত্যাগ করে ফেললাম নারী সঙ্গ ত্যাগ করে ফেললাম দুনিয়ার সব কাজ বর্জন করে সারাদিন গি যায় ওদের কাছে মনে হয় এটা হাজার সেই ইয়াসবাহু এবাদত আর রহমান এটা রহমানের এবাদতের মতই তো ইবলিজ ওই জাল জিনিস দিয়ে ওদেরকে শেষ করে দিয়েছে যেমন এক হাজার টাকার একটা অরিজিনাল নোট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 দেখতে মনে হবে যেন এটা তো জিকিরেই আসলে জিকির না যেমন একদম লোক মিল পরে নবী সাল সাল্লামের শ্রদ্ধার জন্য ওনাকে খুব তারা মোহাব্বত করে এটা ঠিক আছে তারা দুরুদ বাদ দিয়ে সলাউ তসলিম বাদ দিয়ে তারা মিলাত পড়ে তাদের কাছে ওই মিলাদটা সলাত তসলিমের মতোই মনে হয় দরুদের মতোই মনে হয় অসুবিধে কি সেখানেও তো আল্লাহনবীর নাম আসছে তাকে আমরা সেখানেও শ্রদ্ধা জানাচ্ছি সেখানে তো আল্লাহর কোরআনের আয়াত বড় হচ্ছে মনে হচ্ছে যেন ওইটা তো এই কারণ দেখতে তো আসলে এক রকম জাল দুটো টাকা একই রকম মনে হবে পাঁচশো টাকা দুটো জাল নোট এক হাজার টাকার দুটো জাল নোট দেখতে তো একই রকম এইটা হল শুভ হাত হাঁ যা ইয়াস এটা এটার মতো মনে হয় কিন্তু আসলে একেবারেই আকাশ পাতাল ব্যবধান টোটালি দুই ভিন্ন জিনিস এমন অসংখ্য এবার দাঁত সমাজে ছড়িয়ে রেখেছে এই মানুষ সেগুলোকে আবাদত মনে করে করে তারা নিচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে তো খ্রিস্টানরা সাধারণত তারা এবাদত করতে গিয়ে এবাদতের মতো জাল এবাদত গুলিতে তারা ফেসে যায় জাল বন্দিগিতে তারা ফেসে যায় জাল জিকির জাল তরিকা জাল ভক্তি জাল ইমান জাল শ্রদ্ধা এইসব ডুপ্লিকেট জিনিসে তারা ফেসে যায় রেজাল্ট একই আর জাননাতে যা কোন উপায় নেই প্রিয়ারা ভয়ঙ্কর জিনিস দেখুন নবী সাল্লাহ হাজবাল আমাদের কথা বলছেন উম্মতে মোহাম্মদ যদিও মূল দলটি হেদায়তের উপর থাকবে মোহাম্মদ সাল্লাই থেকে কেয়ামত পর্যন্ত মূল উম্মত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 তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে আমাদের সাথে থাকুন আল্লাহ রাবুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালাল উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠান গুলেতে নারী পুরুষের অবাধ মিলাম না করা সবচেয়ে বাতিল বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য থেকে বাচুন দেখুন ইসলাম ও বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল Yeah I'm so blessed to be with them If You don't know about you I know about me I'm proud to some gold in everywhere I see on TV people talking trash about me be with them watch little wonders at their best bishoy shishura proti budbanda sandesha 7 tay apuno samprochar sokal 11 tay bangladeshe <laughs> pstv drishti qurane drishti hadith din akash phede chochi rahe jab dhua purbo dik theke ber hobe mariyam er chele isa কপালের উপরে কাপি বেশি নেশাদার দ্রব্য পান করবে নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্বিধায় তার পিতা কে হত্যা করবে এ অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাহ আব্দুর রাজ্জা সাথে কিয়ামতের আলামত পরবর্তী অনুষ্ঠান একটি হাদিস তীরের ফলা একটা যেমন একটার মতো হয় এক সমান হয় ঠিক এরকম সমান হয়ে যাবা তোমাদের একটা দল ঠিক ইহুদিদের মতো সমান হয়ে যাবে। পাকা ইহুদি হয়ে গেছে তারা না মুসলিম কিন্তু হলে কি হবে তাদের কালচার হলো যেমন যৌবনের জীবনে তার জীবনে তাদের কালচার হলো লিভিং টুগেদার নারী পুরুষ তরুণ তরুণী বিয়ে ছাড়া তারা একসাথে থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার ওপেন লাইফ কালচার মদ পান করে পানির মতো কিসের মাতা পিতার সেবা কিসের বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি শাহওয়াতের পিছনে ছুটে চলে গেছে জাহার নামের দিকে চলে গেছে আহা এটা নবীজি বলেছেন যে হাজবাল কুসিল দব্বিন দব লুমু যদি তারা কোন গুইশাপের গর্তেও ঢুকে লাদাখাল তুমু হু তোমরাও সেই গুইসাপের ঘরতে ঢুকে যাবা তাদের পিছিয়ে পিছে তারা এই পথে গুইসাপের ঘরতে তারা ঢুকেছে না জানি এখানেও কোনো একটা মডার্ননেস স্মার্টনেস এখানেও কোনো একটা সংস্কৃতি আছে এটাও একটা সংস্কৃতি গুইসাপের ঘরতে ঢুকা মানে যা করবে তোমরাও তাই করবা ওরা দাড়ি কাটছে তোমরাও কেটে ফেলবা মোজ বড় রাখলে তোমরাও লাগবা ওদের নারীরা যদি প্যান্ট পরে তোমাদের নারীরা প্যান্ট পরবে শিষ্য হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মিল নাহিক সাহাবাহাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ এদের সাথে যেমন মিশে যাব। এরা কি ইহুদি এবং খ্রিস্টান জাতি কলা ফাম নবী সাল্লা সালাম বললেন তাহলে কারা অবশ্যই এরা এটি সহি বুকারির হাদিস দেখুন হুম্মতে মোহাম্মদীয়ের ধারাটি ঠিক আছে তাদের সভ্যতা হলো মোহাম্মদ সাল্লি সাল্লামের সভ্যতা তাদের সংস্কৃতি হলো মোহাম্মদ সাল্লাহি সাল্লামের সংস্কৃতি তাদের লাইফ স্টাইল জীবনধারা নবরী যেমন ছিল আজও তেমন ওই সালাদ ওই সিয়াম, ওই জাকাত ওই হজ ওই ড্রেস ওই বেশভূষা ওই চেতনা ওই জীবনধারা মূল মরটি ওই ধারাতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এদের ভিতর থেকে বেরিয়ে গেছে অনেক অনেক মানুষ এক একদল একটু আগে বললাম শাহওয়াতের পেছনে ইহুদিদের পেছনে চলে গেছে আরেক দল চলে গেছে ইহুদিদের সাথে মোশেকরাও আছে তারা মোশেক তারাও ইহিদিদের অংশ তারা পত্তলিক আর আরেক দল চলে গেছে খ্রিস্টানদের পেছনে সুবহাতের পেছনে এরা আমল করে কিন্তু না জেনে জিকির করছে বিভিন্ন তরিকায় খ্রিস্টানরা যেমন বিভিন্ন তরিকা আবিষ্কার করেছে ঈশা আল্লাহ সালামের দিন বাদ দিয়ে দিনের মতো আরেকটা জিনিস বানিয়ে নিয়েছে দেখতে কি রকম কিন্তু জাল আর্টিফিশিয়াল ডুপ্লিকেট ওটা নিয়ে আল্লাহ কাছে ধরা পড়লে জানান নাম অনেক তরিকা আছে এখন মুসলিমদের মধ্যে অনেক তরিকা যেমন খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক এক তরিকা অর্থোডক্স এক তরিকা প্রোটেস্টান্ট এক তরিকা কত কত তরিকা বাহাত্তর তরিকা খ্রিস্টানদের মধ্যে আছে আমাদের মধ্যে যারা ভালো লোক যারা আল্লাহকে চায় এরা ছুটে চলেছে মরিচিকার পিছনে শুভ পিছনে আলো ছেড়ে আলে পিছনে ছুটে চলেছে গভীর রাতে খুব বিশাল তেপান্তরে ফেজা একটা বাতি জলে যত এগোয় তত হারিয়ে যায়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 ছরের ইতিহাসে একদম আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই আর মুহাম্মদ আল্লাহ রসুল তার তরিকা কোন তরিকা নেই এরা হলো মুলুম্মত এরা হাদায়তের উপর থাকবে আমাদের এই মূল ধারা থেকে মূল উম্মতের ভেতর থেকে যে একদল লোক ছোট ছোট ভাগে ভাগ হয়ে বাহাত্তর দল হয়ে যার নামে চলে যাবে তাদের কথা নবীজি বলেছেন আরেকটি হা দিসে মা খাজাল করুন কেয়ামত কায়ম হবে না যাবদ আমার উম্মত অতীত যুগের মানুষদের চরিত্র গ্রহণ না করবে তাদের মতো না হয়ে যাবে শিবরানবে শিবরিন তারা এক বিঘত গেলে বাড়স রুমদের মতো কি নবীজি বললেন অমান ওরা ছাড়া আর কারা এটা রোমান পারসদের মতো হয়ে যাবে এটি সাহেব বুখারি সাত নম্বর হাদিস सहेहदीस मार्सिक मत पर अग्निपूजार रोमान ख्रीटान एकदल लोक तथा ठीक सरकम ग्रहण कर मध्य से कृष्टिकलचार आज के यूरोपियन कलचार अमेरिकान कलचार विभिन्न कलचार नामे आज जा कलचार नामे जा ढुके से समाज एट है?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 এরা আর ওরা আর কোনো ব্যাসক নেই এক সমান হয়ে গেছে অথব ওরা যে লুকুর হয়েছে এদের মধ্যেও সে অবস্থা তৈরি হবে তৈরি হয়েছে এবং হবে জামানটি নবুজি বলেছেন ইউমস কৌমন মিনা আখের এই ওম্মতে একটি দল কে আগে বানর সুকুরে রূপান্তরিত করে দেয়া হবে সাক্ষ্য দেয় না সাক্ষ্য দেয় তারা সলাত করে সিয়াম পালন করে বলা হলো তাহলে কি হলো যে তাদেরকে বানস্যকর বানিয়ে দেওয়া হবে নবীজি বলেন ইত্তা খাজুল কহিনাতে বলল আজ এরা কায়না তল মা আজেব গায়িকা শিল্পী নাম দিয়ে গাইকা নায়িকা হলো এদের জীবনের সঙ্গী নেই করে একটা কাঁধেতারা নিয়ে যাচ্ছে একটা হারমোনিয়াম নিয়ে যাচ্ছে মনে হয় জানো কি বিরাট একটা মূল্যবান জিনিস আসলে ধ্বংসের হাতিয়ার প্রিয় ভাই বোনেরা এভাবেই এই উন্মতের মূল ধারা থেকে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 নবীজিত সুন্না নয় নীজিত সুন্নার মতোই আরেকটা জাল নিয়ম পদ্ধতি ওনার পদ্ধতির মতো আরেকটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এইভাবে তারা জাহান নামের পথে চলে গেছে প্রিয় দর্শক কত ভয়াবহ কথা তবে তারপর সুসংবাদ হলো নবী সাল্লা হাদিসটি যে আমার উম্মতের একটি দল থাকবে শাহি আরেকটি হাদিসে রয়েছে ইন্দমা হাজির উম্মাল এটি তিরমিজি দুই হাজার দুশো উনসত্তর নম্বর হাদিস আলবানি বলেছেন সহি আমার উম্মতকে আল্লাহ তালা কোনো বিভ্রান্তির উপরে গুমরাহির উপরে একত্রিত করবেন না আলহামদুলিল্লাহ সবাই গুমরা হয়ে যাবে না ইহুদিরা যেমন এখন সবাই গুমরাহ হয়ে গেছে খ্রিস্টানা যেমন সবাই গুমরা হয়ে গেছে কেউ আর হেদায় উপরে নেই হেদায়তের উপরে থাকতে হলে এখন মুসলিম হতে হবে কিন্তু এই উম্মতে মুসলিমা সেরকম হবে না আলহামদুলিল্লাহ অতএব ধারার সাথে থাকুন উম্মতে মোহাম্মদার মূলধারা যাদের কথা হলো শুধু কল আল্লাহ আর কোন তরিকা নেই আর কোনটা করতে পারি ইনশাল আমরা জান্ এটাই সেরাতে মুস্তাকিম আল্লাহ তফিক দান করুন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 01132301 बी बी बी एल ओ शुन्नो शुन्नो कोड शुन्नो शुन्नो शुन्नो शुन्नो स्वेफ कोड ओ कोड कोड आई बस टाक पाठिएमेल कर समाधान